এই পরিবেশিত হবে মানুষ গতপর্বে আমরা রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা আল ইসরাউ আল মিরাজের ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করেছি কিভাবে তাকে মক্কা থেকে প্রথমে জেরোসলেম এবং তারপর ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে নিয়ে আসা হয়েছে সেখানে তিনি অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন সিদ্দাতুল মন্তাহা পার হয়ে এমন জায়গায় পৌঁছেছেন যেখানে পৌঁছানোর ক্ষমতা স্বয়ং জিব্রিল আলা ইসলামের নেই জাহানি তাই এই পর্ব শুরুর আগে থেকে কয়েকটা হাদিসের মাধ্যমে জাহান নামের বর্ণনা জেনে নিতে পারি আবুদ খুব আনহু বলেন এই হাদিস বর্ণাকালে রসুল্লাহ আলহিসাম কোরআন মাজিদের এই আয়াত পাঠ করেন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 একটি নিকৃষ্ট আত্মা যা নিকৃষ্ট দেহ হতে নির্গত তিনি বলেন এরপর আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট উটের ঠোঁটের মতো তাদের হাতে প্রস্তর খণ্ডের মতো আগুনের টুকরা তারা তা নিজেদের মুখে নিক্ষেপ করছে আর পরক্ষণেই তা পশ্চাৎ দাঁড় দিয়ে বের হয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা জিব্রিল বললেন এরা হলো অন্যায়ভাবে ইয়াতিমের মাল আত্মসাতকারী তিনি বলেন এরপর আমি আরো কিছু লোক দেখলাম যাদের পেটের মতো বিভৎস পেট আমি আর কখনও দেখিনি তারা ফিরাউন সম্প্রদায়ের গমন পথে কৃষ্ণার্ত উটের মতো পড়েছিল ফিরাউন সম্প্রদায় জাহান নামে গমনকালে তাদের পায়ের তলে পিষ্ট করে যাচ্ছিল তাদের এতটুকু ক্ষমতা ছিল না যে সে স্থান থেকে সরে গিয়ে নিজেদের সে দুর্গতি থেকে রক্ষা করবে রসুল্লা সাল্লু আলিয়া বলেন আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা তিনি বললেন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 তিনি বলেন এরপর আমি স্তনের রশি বেঁধে ঝুলিয়ে রাখা একদল নারী দেখলাম আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা তিনি বললেন এরা সেই সব নারী যারা অন্যের ঔরস সন্তানকে স্বামীর ঔরস সন্তান রূপে জ্বালিয়ে দিত ইবেন সাক বলেন কাসিম এবিন মোহাম্মদ হতে জাফর এবেন আমর আমার নিকট বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন সেই নারীর প্রতি আল্লাহর প্রচণ্ড ক্রোধ বিপতিত হয় যে অন্য বংশের সন্তানকে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 রসুল্লা সাল্লাস্লাম সুহাইল সোহাইলেন আমর কাছে একই সংবাদ পাঠালেন সোহাইল বিন আমরও তাকে আমি আপনাকে নিরাপত্তা দিতে পারব না কারণ আমর বিন লুহায়ের বংশের হয়ে আমি এমন কাউকে নিরাপত্তা দিতে পারি না যে কাব বিন লোহায়ের বংশভুক্ত এই দুই বংশের মধ্যে রেশারেষি ছিল রসুল্লা সাল্লাহ আলিয়া এবার মুম এ বিন আদির কাছে নিরাপত্তা চেয়ে সংবাদ পাঠালেন মুিকঈম এ আদি এই অনুরোধ গ্রহণ করলেন এবং রসুল নিরাপত্তা দিলেন রসুল্লাহ তার বাড়িতে গেলেন এবং সেখানেই রাতে অবস্থান করলেন আলমত এম এর আদির ছয় বা সাত ছেলে ছিল সে তাদেরকে আদেশ দিল যেন তারা পরের দিন সকালে বিশেষ পোশাক পরিধান করে প্রস্তুত থাকে এরপর তারা বাবার নির্দেশক্রমে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বেষ্টনী দিয়ে কাবার দিকে নিয়ে যায় সেখানে রসুল্লাহ সাল্লু আলিয়া তাও করা শুরু করলেন আলমুতম ও তার ছেলেরা নির্দিষ্ট দূরত্ব বসে তাকে পাহারা দিতে থাকল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 তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম মতলিমের আশ্রয় থেকে মক্কায় দাওয়াতের কাজ চালিয়ে গেলেন আবুতালিব ও খাদিজার মৃত্যুর পরে রসুল্লাহ লক্ষ্য করলেন যে মক্কায় ইসলামের দাওয়াত স্তীমিত হয়ে পড়েছে যদিও মানুষ ধীরে ধীরে ইসলামে প্রবেশ করছে কিন্তু সামগ্রিকভাবে মুসলিমরা মক্কায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাই রসুল এমন একটি ঘাঁটি বা কেন্দ্রীয় ভূমির প্রয়োজন অনুভব করলেন যেখানে তিনি স্বাধীনভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারবেন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 তারা একটি কর্তৃপক্ষের কাছে আশ্রয় বা নিরাপত্তা চায় এবং তাদের অধীনস্থ হয়ে থাকে এখানে নিরাপত্তার বিষয়টি মুখ্য এছাড়াও দেখা যায় যে পলিজিক্যাল এসালাম নিচ্ছে সে আশ্রয়দাত আজ্ঞা আজ্ঞাবহ হয়ে থাকে কিন্তু একজন রসুলের জন্য বিষয়টি সঙ্গত নয় কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম হচ্ছেন আল্লাহ প্রিত একজন রসুল তাকে সবাই মেনে নেবে তিনি কাউকে মেনে চলতে বাধ্য নন উপরন্তু রসুল্লাহ শুধু প্রতিরক্ষা চাইতেন না বরং তিনি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন এ থেকে আমরা এই নয় বরং এটা ইসলামকে টিকিয়ে রাখার জন্য এক প্রকার সাহায্য পরবর্তীতে একটি উদাহরণ থেকে বিষয়টি আর পরিষ্কার হবে ইনশাল যাই হোক আল্লাহ রসুলাম এই গোত্রগুলোকে কি বলতেন্লাহালাম তাদেরকে বলতেন দেখুন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 এরপর বনু আবদুল্লাহ এবং বনু হানিফা রসুল্লাহালাম এরপর গেলেন কল্পগোত্রের একটি শাখা বনু আবদুল্লার কাছে তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং তাদের প্রশংসা করে বললেন দেখ আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর একটি নাম ঠিক করেছেন তোমরা হলে আবদুল্লাহর পুত্র আল্লাহর বান্দার পুত্র কিন্তু অন্যান্যদের মতো তারাও তাকে ফিরিয়ে দিল তারপর রসুল্লা সাল্লু আলাই সাল্লাম গেলেন বনু হানিফা গোত্রের কাছে তারা তার সাথে প্রচণ্ড বাজে ব্যবহার করল আজ জুহরি এই ব্যাপারে বলেছেন বনু হানিফার মতো এত রুড়ো আচরণ আর কোন গোত্র রসুল্লাহ সাল্লিমের সাথে করেনি এই বনু হানিফা গোত্র এই কয়েক বছর পরে রসুল্লাহ সাল্লাই এর বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহের নেতৃত্ব দেয় রসুল্লাহ সাল্লু আলিয়ালামের মৃত্যুর কিছুদিন আগেই এই যুদ্ধ শুরু হয়েছিল এর পরিসমাপ্তি ঘটে আবু কস্তিদ্দিক রদিয়াল আনহুর খিলাফতকালে এই বিদ্রোহের নেতৃত্বে ছিল মুসাইলামা আল কজ্জাব সে নিজেকে নবী দাবি করেছিল এরপরে রসুল সাল্লু আলহিম বনু আমর বিন সাসা গোত্রে সেনাছাউনিতে গেলেন এই গোত্রের নেতা ছিলা বিনফার আস সে রসুল্লা আলিয়া সাথে দেখা করল এবং তার কথা শুনে অভিভূত হয়ে গেল সে বলল আমি কসম খেয়ে বলছি যদি কুরাইশের এই সাহসী যুবক আমার সাথে থাকত আমি তাকে পুজি করে আরোপদের শেষ করে দিতাম পুরো বিষয়টির মাঝে বাইহারা ক্ষমতার গন্ধ পাচ্ছিল সে দেখল যে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের মধ্যে এমন কিছু অসাধারণ গুণাবলী রয়েছে যার কারণে তিনি সবার থেকে আলাদা তার মতো লোককে নিজের পক্ষে পাওয়া গেলে পুরো আরব জয় করা সহজ হয়ে যাবে বাহেরা তাকে জিজ্ঞেস করল আচ্ছা যদি আমরা আপনাকে মেনে চলি আর আল্লাহ ছায় শত্রুদের বিপক্ষে আপনি জয়লাভ করেন তাহলে কি আপনি মারা যাওয়ার পর আমরা ক্ষমতায় যাব বনু দিন্দার মতো বনু আমির কেও আল্লাহ রসুল্লাহ আলহ্লাম একই কথা বললেন আল্লাহ আল্লাহআ এই দুনিয়ার মালিক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 বাইহারাও রসুল্ল সাল্লামের প্রস্তাব ফিরিয়ে দিল বনু আমা হজ থেকে নিজ দেশে ফিরে গেল তাদের মধ্যে একজন জ্ঞানী বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি বার্ধক্যের কারণে হজ যেতে পারতেন না কিন্তু কে হজ থেকে ফিরে আসলে তিনি তাদেরকে হজে কি কি ঘটেছে সেই ব্যাপারে জিজ্ঞেস করতেন এবং এবারও তার ব্যতিক্রম হলো না তারা তাদের সেই মুরব্বীকে জানালো এক যুবকের সাথে আমাদের দেখা হয়েছিল তিনি হলেন কোরাইশের আবদুল মুতালেবের নাতি তিনি নিজেকে আল্লাহ নবী হিসেবে দাবি করেছিলেন। কিন্তু আমরা তাকে এই কথা শুনে বৃদ্ধ লোক মাথায় হাত দিয়ে বলল হাই হাই! তোমরা এ কি করলে যে ভুল করেছ তা কি কোনো উপায় আছে আছে কোন উপায় বিষয়টি সমাধান করার আমি কসম করে বলছি ইসমাইলের কোনো উত্তর আজ পর্যন্ত এরকম কোন মিথ্যা দাবি করেনি কোরআসে সেই যুবক যা দাবি করেছে তা অবশ্যই সত্য কোথায় গেল তোমাদের বিচার বুদ্ধি এই বৃদ্ধ লোকটি বলেছিল ইসমাইলের বংশধরের মধ্যে কেউই এই পর্যন্ত নবী হওয়ার দাবি করেনি এর মানে হল তৎকালীন আরবদের মধ্যে ছিল না। নবু সম্পর্কে তৎকালীন আরবদের কোন ধারণাই ছিল না তারা ছিল অশিক্ষিত জাতি তাই তিনি বলেছিলেন আলহালাম যা দাবি করেছেন তা অবশ্যই সত্য এর এরপরে ঘটনাটি বকরবিনের সাথে সাক্ষাৎটি আমরা বর্ণনা করব আলবিদায় নিহায় থেকে রসুল্লাহ সাল্লু আলহাম এরপর গেলেন বকর বিন ওয়াইল গোত্রের নিকট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 আবুকর রাজ আনহু তাদেরকে স্বাগত জানালেন তারপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে এসেছেন তারা বলল আমরা এসেছি রাবি আ থেকে রবি ছিল আরবের উত্তর পূর্ব দিকের একটি গোত্র এটি বেশ বড় গোত্র ছিল তাই আবুকর এই বংশ সম্পর্কে আরো তথ্য জানতে আগ্রহী হলেন তিনি বললেন তোমরা কি কপাল অর্থাৎ উচ্চ বংশ থেকে এসেছ না নিম্ন বংশ থেকে তারা বলল আমরা এই গোত্রের মূল ধারার মধ্যে সেরা অর্থাৎ তারা ছিল পুরো গোত্রের মাঝে সেরা আবুক রাজিয়াল্লাহ আহ তাদের এই দাবি সত্যতা যাচাই করার জন্য নিজেই তাদের সাথে আলাপ শুরু করলেন তিনি বললেন আচ্ছা আওফ কি তোমাদের সেই লোক যা সম্পর্কে বলা হয় যে তার উপত্যকায় কেউ স্বাধীন নয় তারা বলল না এই আওফ লোকটি ছিল রাবিয়া বংশের সে ছিল প্রচন্ড ক্ষমতাবান ব্যক্তিত্ব উপত্যকার লোকেরা তার বর্ষতা স্বীকার করে চলতো। এই কারণে লোকেরা বলত যে তার উপত্যকায় কেউ স্বাধীন নয় এরপর আব্বক তাদেরকে একের পর এক প্রশ্ন করতে লাগলেন আচ্ছা তাহলে বুস্তান কাুহা এরা কি তোমাদের লোক তারা বলল না তবে কি রাজাদের খুনি তাদের আত্মাহরণকারী আল হাউকাজান বিন সুরাই তোমাদের ক্যাটি ভাই তারা বলল না ইজ্জতের রক্ষক ও প্রতিবেশীর বন্ধু জাস্তাজ বিন মুর্রা সে কি তোমাদের গোত্রীয় তারা বলল না অনন্য পাগরিধারী সে আল মুজালাহ সে কি কেউ তারা বলল না তিনি বললেন আচ্ছা ঠিক আছে কিাদের সাথে তোমাদের কোন সম্পর্ক আছে তারা বলল না লাখামের রাজাদের সাথে তারা বলল না তার মানে বোঝা গেল তোমরা গোত্রের মূলধারা কেউ তোমাদের শাখা গোত্র থেকে এসেছ আবু বকরের প্রশ্নবাণে তারা নীতিমতো কাবু হয়ে গেল বাইরে থেকে কেউ এসে তাদেরকে এভাবে অপদস্থ করবে তা রাবি আোত্রের মোটেও সহ্য হল না উঠে দাঁড়াল তাদের এক যুবক সবেমাত্র দাড়ি গজানো এই যুবকের নাম ছিল দারফাল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 তা আপনি কুরাইশের কোন অংশ থেকে এসেছেন বললেন আমি এসেছি বিন থেকে। ছিল ছোট একটি গোত্র তেমন নাম ছিল না যুবকটি আবু বকর খুশি হয়ে গেল সে বলল আপনি তো সে লক্ষ্যস্থল দেখিয়ে ফেলেছেন আচ্ছা বলুন তো কুসাই বিন কলফকে আপনার গোত্রীয় লোক যে মক্কা বিজয় করে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই কুসাই যে সবাইকে বের করে দিয়ে নিজের লোকদেরকে মক্কায় ঢুকিয়েছিল মন্দির দখল করে সেখানে কুরাইসের বসতি স্থাপন করেছিল এবং যাকে নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধকারী যার ব্যাপারে কবি কবিতা লিখেছিল তুমি কি সেই পিতার পুত্র নও যিনি এক করেছিলেন ফিহারের গোত্রগুলো আবু বললেন না আমরা আব্দে মানাফের লোক নই তারা উপদাস দানে সেরা তবে আব্দুল গাদারের মহানেতা আবিয়াস সে তোমাদের নেতা নয় আবুকাল আনহু বললেন না তবে আমর বিন আব্দুল মুনাফ হাসিম যে নিজের লোক ও মক্কাবাসীর জন্য রুটি ও গোস্ত তৈরি করেছিল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 তিনি যুবকটির হাত থেকে উঠে লাগাম টেনে নিলেন তখন সেই যুবকটি একটি কবিতার লাইন আবৃত্তি করছিল তোমার প্রশ্নের ঢেউ আরো বড় ঢেউ এর মুখোমুখি আমার এই ঢেউ তোমাকে প্রথমবার থামিয়ে দেবে আর দ্বিতীয়বার ভাসিয়ে নিয়ে যাবে আমি কসম খেয়ে বলছি আমার ক্রাইশ ফাতা তুমি যদি আরেকটু দাঁড়িয়ে থাকতে আমি প্রমাণ করে ছাড়তাম তুমি হলে ক্রাইশের সবচেয়ে নিম্ন গোজ্জ থেকে উঠে আসা লোক এই কথোপকথন দেখে রসুল্লাহু আলিয়াস্লাম মুচকি হাসলেন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 আবু বকর রাজিউল্লাহ আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে এসেছেন তারা বলল আমরা কোন সাইবান থেকে এসেছি আবু বকর রাজিয়াল আনহু রসুল্লাহ গিয়ে জানালেন এই লোকগুলো শক্তিশালী এবং যথেষ্ট অভিজ্ঞ এরপর আবু বকর গোত্রে নেতাদের কাছে গেলেন ওই দলে নেতৃত্বে ছিল মুফরুখ বিন আমর হানি বিন কুবাইসা মুসান্ন হারিস ও নৌমান বিন সুরাইক তাদের মধ্যে মুফরুখ বিন আমরের সাথে আবু বকরের আগে থেকেই ভালো পরিচয় ছিল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 আমরা শুনেছি তিনি আল্লাহ রসুল এরপর মুফরুক রসুল্লা সাল্লু আলাইস্লামের সাথে সরাসরি কথা বলতে চাইল আবুক রাহ আহ তাদের কথা বলার ব্যবস্থা মুফরুক বলল হে কোরাইশের ভাই আপনি আমাদের সামনে কি উপস্থাপন করতে চান রসুল্লাহু আলাইস্লাম বলতে শুরু করলেন আমি আপনাদেরকে এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কোন ইলাহ নেই তার কোন শরিক নেই এবং আমি হচ্ছি আল্লাহ রসুল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 তখন রসুল্লা সালাম সুরা আনা আম থেকে কিছু আয়াত পাঠ করে শোনালেন তুশ্রীফু نَحْنُ অবিলি দৈনি وَلَا অংল ইম্ল নহ্নম ও চুল কাহিশম বপন বল এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা করেছেন তার পড়ে শোনাই তা এই যে তার সাথে কোনো কিছুকে শরীর করোনা পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো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 তারা সকলেই রসুল্লাহ আলিয়া কথায় অভিভূত হয়েছিল হারিসা বলল আমি আপনার কথা শুনে বিমোহিত কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হানিবিন কুবাইসা যা বলেছে আমি তার সাথে একমত মাত্র একবার বা উপর ভিত্তি করে নিজেদের দিন করে আপনাকে অনুসরণ করা বিষয়টাকে তুলনা করা যেতে পারে দুটো সারিয়ান আলী ইয়ামা আর আস্তামাওয়ার মাঝে নিজেকে ঠেলে দেয়ার মতো রসুল্লাহু আলহাস্লাম তাদের এই কথাটি বুঝতে পারেননি তাই তিনি জিজ্ঞেস করেছিলেন দুটো সারিয়ান বলতে মোসান্না উত্তর দিল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 বেশিরভাগ রাজা জবাবদিহিতার মুখোমুখি হতে চায় না তারা চায় নিজেদের হাতে ক্ষমতা কক্ষিগত করে রাখতে কিন্তু ইসলাম এসেছে মানুষকে এই দুনিয়াবি দাসত্ব থেকে মুক্ত করে শুধু আল্লাহ তালার দাসত্ব প্রতিষ্ঠা করতে মুসল্না পারশের আক্রমণ থেকে নিরাপত্তা দিতে অপারক ছিল তবে তারা আরবের দিক থেকে নিরাপত্তা দিতে রাজ ছিল সব শুনে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তোমরা খারাপ কিছুই বল নি কোনো কিছু গোপন কর যা বলার তা সরাসরি ও সুন্দরভাবে বলেছ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 রসুল্ল আলীক চুক্তি করতে চাননি তিনি চেয়েছিলেন সামগ্রিক নিরাপত্তা পরিপূর্ণ অঙ্গীকার আর এই অঙ্গীকার তারাই করতে পারবে যারা জন্য যাদের স্পৃহা আছে যাদের ফুল আছে আর এরকম একটি সিরিয়াস কাজে আল্লাহ রসুল্লাহ আলহি আ্লাম হাফ হার্টেড লোকদের কাছ থেকে সাহায্য নিতে চাননি তো এই ঘটনাগুলো থেকে কি কি শিক্ষা পাই আমরা কয়েকটা পয়েন্টে সংক্ষেপে আলোচনা করা যাক্ট এক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 আমরা যদি এরকম বিপদপন্ন একটি পরিস্থিতি পড়তাম হয়তো যে কোনো মূল্যে নিজের যান বাঁচানোটাই আমাদের জন্য একমাত্র মাথা চিন্তা হতো এই শোচনীয় পরিস্থিতিতে কেউ যদি ক্ষমতা গ্রহণের সুযোগ পায় নিঃসন্দেহে সেটা একটা লোভনীয় অফার বনুকিন্দা ও বনু আমির এই দুটো গোত্র কার্যত রসুল্লাহ সাল্লু আলাইসালামের প্রস্তাবে রাজি হয়েছিল তারা রসুল্লাহ সাল্লু আলাইসালামকে শাসক হিসেবে মেনে নিতেও রাজি হয়েছিল রসুল্লাহ সাল্লু আলহাস্লাম চাইলেই তাদের রাজা হয়ে যেতে পারতেন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 এই লোকগুলোর আসল মোটিভেশন ছিল দুনিয়া তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল ইসলামের প্রতি লয়ালটি ছিল না তাওহিদকে ভালোবেসে তারা রসুল সাল্লাহকে মানতে রাজি হয়নি রসুল্লাহ সাল্লামকে তারা সাহায্য করতে চেয়েছিল ক্ষমতার আশায় তারা বুঝতে পেরেছিল রসুল্লাহ সাল্লা আলামের মতো ক্যারিসমেটিক একজন ব্যক্তিত্ব যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা সমগ্র আরব জয় করতে পারবে যদি আল্লাহ রসুল সাল্লাম তাদের সাথে যুক্তি করতেন তাহলে সাময়িকভাবে তিনি সফলতার মুখ কিন্তু এরপরে কি হত এরপরে যখন এই দুনিয়াবী লোকগুলো ক্ষমতায় বসত তখন আরব আবার শেরকের যুগে ফিরে যেত কিংবা কোন পরাশক্তির সামনে মুখ থুপড়ে পড়ত কারণ এদের কাছে তাওহিদের কোন দাম নেই এরা ক্ষমতার লোভে মুসলিম হতো আর বিপদে পড়লেই মুসলিক হতে দ্বিধা করত না তাই এই ধরনের ক্ষমতালোভী লোকদের কাছ থেকে আল্লাহ রাসুসাল্লু আলাইসাল্লাম কোন সাহায্য নেননি আল্লাহ রসুল সাল্লাহ আলহাম চেয়েছেন এমন কিছু মানুষ এই দিনের প্রতিরক্ষা করবে যাদের উদ্দেশ্য দুনিয়াবী ক্ষমতা নয় বরং তারা আখিরাতে জান্নাত পাবার আশায় আল্লাহ সন্তুষ্টির আশায় দিন ইসলামকে এবং আল্লাহর রসুলকে হেফাজত করবে পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন তিনি আপশের চুক্তিতে রাজি হননি আর এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের স্বরূপ যেকোনো অবলম্বন করে ক্ষমতা লাভ করা বা রাজনৈতিক কোনো শক্তির সাথে এলায় করে গা বাঁচানো আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাসালের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 যারা ইসলামের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন দুই নম্বর এইবার বিশ্লেষণ করা যাক বনু সাহেবের সাথে আল্লাহ রসুল্লাহামের কথোপকথন বনু সাইবার লোকেরা বন আমের বা বন কিন্দার মতো ছিল না তারা ইসলামের বার্তা পছন্দ করেছিল আল্লাহ রসুল্লাহু আল্লাহামের কথাবার্তা তাদের ভালো লেগেছিল তারা বুঝতে পেরেছিল যেই বার্তা নবীজি নিয়ে এসেছেন তার মাঝে সত্যতা আছে তারা রসুল্লাহাল্লাহু আলাইস্লামকে সাহায্য করার ব্যাপারে আন্তরিক ছিল কিন্তু তাদের মাঝে যা ছিল না সেটা হচ্ছে দৃঢ়তা তাদের মাঝে কুরাইসদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস থাকলেও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তাদের ছিল না আর এই কারণেই রসল সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যদি এমন হয় যে রসল সাল্লাহ আল্লাহ সাল্লামের পক্ষ নিলে তারা পারস্যের বিরুদ্ধে জয়ী হবে তারা তখন ইসলাম গ্রহণ করবে তো তারা রসল সাল্লাই এই অঙ্গীকারে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আর তাই রসুল্লাহাম তাদের কাছ থেকে সাহায্য নেননি এই অঙ্গীকার তারাই করতে পারবে যারা যাদের স্পৃহা আছে যাদের ফুল আছে এরকম একটি সিরিয়াস আল্লাহ হাফ হার্টেড মানুষদের কাছ থেকে সাহায্য নিতে চাননি আল্লাহ সাল্লাহ আলাইসালাম এমন কিছু মানুষ খুঁজছিলেন যারা শুধু আল্লাহকে ভয় করে কোন সুপার পাওয়ারকে নয় বর্তমান সময়ে মুসলিমদের একটি বড় সমস্যা হলো.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 মজার বিষয় হচ্ছে বনু সাহেবার সাথে রসুল্লাহাল আলাইস্লামের কথোপকথনে মুসলানা বিন হারিসানের যেই লোকটি অংশ নিয়েছিলেন তিনি পরবর্তীতে মুসলিম হন এবং সত্যি সত্যি পারস্যের বিরুদ্ধে আবু করার সময় জিহাদে অংশ নেন জীবদ্দশায় তিনি রসুল্লাহ সাল্লু আলাইস্লামের ভবিষ্যৎবাণীকে সত্য হতে দেখেছেন আমরা ভেবে দেখি রসুল্লাহ সাল্লা আলহাম কখন তাদেরকে পারস্য বিজয়ের প্রমেস করেছিলেন যখন তিনি নিজেই মক্কা যেতে পারছেন না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 मोदी अख्त्य गोत्री राजी हल्पी बदलेन असल वीडियर www.facebook.com dot com slash raindropsmedia off our youtube channel www.youtube.com dot com slash org two